একটি বিষয় হচ্ছে যে জার বৈধতা সম্পর্কে অনেকেই প্রশ্ন করে যে একটি বর্ণনা আসছে যে জারফুক হচ্ছে শেখ তো এই বর্ণনাটিকে নিয়ে অনেকেই হয়তো কনফিউশন আসে বা অনেকেই প্রশ্ন করে যে জার ফুঁকের বৈধতা আসে কি না যেমন অনেকেই যখন বলা হয় যে তাবিজ কবচ ব্যবহার করা যাবে না তখন অনেকে বলে যে তাহলে তো জার ফুকি করা যাবে কিন্তু তাবিজ কবজের নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা হাদিসে স্পষ্ট পাই মোশেদা আমাদের হাদিসের মধ্যে আসছে তাবিজ কবজের নিষেধাজ্ঞার ব্যাপারটা এবং আবুদাউদের একটা বর্ণার মধ্যে আসছে যে জার ফুক হচ্ছে মন্ত্র পাঠ হচ্ছে শির্ক এটা হচ্ছে খুফরি মন্ত্র যে মন্ত্র মাধ্যমে আল্লাহ সারা অন্যের কাছে গায়উল্লার কাছে আশ্রয় প্রার্থনা করা হয় সেটা হচ্ছে শির কিন্তু ঝাড় ফুকের বৈধতা রক্ষিয়া শরিয়ার বৈধতা সংক্রান্ত আমরা দেখি যে রসিদাল্লি সাল্লাম নিজে ঝাড়ফুঁক করছেন এবং তিনি বলছেন যে সহি মুসলিমের মধ্যে আছে যে শির্কমুক্ত মুক্ত ফুক খাঁড়াতে কোনো আপত্তি নেই অন্ন বন্যায় আসে আয়সা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবিস ইসলাম যখন অসুস্থ হয়ে যেতেন তখনই কিছু পাঠ করে নিজের শরীরে ফুল দিতেন আর যখন তিনি কঠিন পীড়ায় আক্রান্ত হতেন তখন তিনি পাঠ করে তখন আমি পাঠ করে বরকত লাভের আশায় তার ডানহাত দ্বারা তার শরীর বলিয়ে এই হাদিসগুলা এবং অন্ন বন্যায় আসে যেটা সেই মধ্যে আসে যে তোমাদের মধ্যে কেউ যদি কারো উপকার করতে পারে তাহলে সে যেন তা করে তাহলে বৈধ জারফুক দিয়ে উপকার করার কথা রসুল ইসলাম নিজে সম্মতি দিয়েছেন বলছেন যে শির্কমুক্ত ঝারফুকতে কোনো আপত্তি নেই এবং তিনি নিজে জারফুক দিয়েছেন এবং রসুলসল্লা সাল্লামের স্ত্রী আশারাদ হা তিনি যে জারফুক করছেন এবং রসুলকে করিয়ে দিয়েছেন নবী সাল্লা আলি সাল্লাম উম্মে সালামার ঘরে একটি মেয়েকে দেখতে পেলেন এবং তাতে তার মধ্যে এই বদনজোরের তিনি লক্ষ্য করলেন তখন বললেন যে রস্লা বলছেন যে তোমরা যার ফুক খেরাও খেলো না আক্রান্ত হয়েছে অন্য মনে যে তার মধ্যে জিনের হয়েছে তাহলে রস্লা সাল্লাম বদনজোর নির্দেশ দিলেন এই বন্যাটি আসছে সহিউল বুখারিতে এবং শহীদ মুসলিমের বন্যায় আসছে আয়সার আজ নবী সাল্লাহ আলি সাল্লাম আমাকে আক্রান্ত কে জার করার নির্দেশ আদেশ দিয়েছিলেন রসদ্সল ইসলাম আয়সার আদি আদেশ দিয়েছিলেন যে জার করার জন্য বদে আক্রান্ত ব্যক্তিকে এবং আমরা জানি রসুসল্লা নিজে যখন ছিলেন ইব্রাহীম এসে তাকে নিজে তাকে জার করেছিলেন তাহলে এই আলোচনা থেকে সুস্পষ্ট হয়ে গেল যে জারফুকের বৈধতা রয়েছে এবং যেটা রসদুল্লাহ ইসলামের জীবনীতে রসদ্সাল্লাহ ইসলামের নিজে এবং সালফে সালাহিন থেকে আমরা জারফুকের বৈধতা প্রমাণ পাই তো বিষয়ে কোনো সংশয় বা সন্দেহ সৃষ্টি করার কোনো অবকাশ নেই وقال لنا العديد بوجر تفيدن فصلى الله على نبينا محمد عليه واساله وسلم